السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وأن تاريك بن الشهاب رضي الله تعالى أنه أن رسول الله صلى الله عليه وسلم قال الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا على أربعة مملوك ومرأة والصبي ومريد راه عبو دعود وقال لم يسمع تاريك من النبي صلى الله عليه وسلم واخرجو الحاكم من رواية تاريك المذكور عن أبي موسى الأشعر رضي الله تعالى بس تيبان لار شميتو در شخص شوتا اپنا در پيريونوشتان در আমাদের আজকে যে হাদিস আলোচিত হবে সেটি জুমার বিষয়কে কেন্দ্র করে এটি পূর্বে কয়েকটি পর্ব আমরা জুমা আলোচনা করে এসেছি আজ যে হাদিস আর্ট করেছি সেটি হলো তারিক ইবনু সাহেহাব থেকে বর্ণিত আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন আল জুমা তো হাক ওয়াজ মুসলিম ফি জামা আহ জুমার সালাত জামাতের সঙ্গে আদায় করা জামাতে মসজিদে গিয়ে জামে মসজিদে গিয়ে আদায় করা জরুরি না বাকি চারজন ব্যতেরিকে যারা আছেন যারা লোক যাদের উপরে সালাত ফরজ তাদেরকে অবশ্যই মানে অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সঙ্গে থাকে জমা ফরজ না মসজিদে গিয়ে আদায় করা কারণ তার মালিকের কাজ থাকবে দায় দায়িত্ব তারপরে থাকবে যদি জমা ফরজ হয়ে যায় তাহলে ব্যাঘাত ঘটবে এবং এতে সমস্যা হবে চলার জন্য তাই जुमा केफ कर प्रशिक्षण गार्जियन के साथजिदे जाता तो कम्य निसंदेह अमार ही दिन असुस्थ व्यक्ति कारण असुस्थ व्यक्ति অসুখের কারণে টেনশন বা শরীর দুর্বল বা তাকে হয়তো বিছানায় শুয়ে হসপিটালে ক্ষেত্রে গিয়ে জামাত আদা করা জরুরি নয় তবে এই চারজনের কোনো একজনই যদি মসজিদে গিয়ে সালাত আদায় করেন তাহলে তার জমা তো হয়ে যাবে তাকে আর জোহর পড়া লাগবে না কোনো মহিলা যদি مستده جمعار صلاة عدائي ربا بستا تاكي هار شکنه گير صلاة عدائي قارن تاولي تر صلاة ہوئي جابي تاكي هار دتیو بار تاكي جهور پرا نتن کوري پوري جن خوابينا حدث تي اما ابو دعوت برنا کوري چن اوان بولي چن جه تاريخ اي حدث ار برنا کاري تاريخ بن شحاب سي اللعنو نبی علی صلات و السلام تکي شنن نائن تولي اللعنو نبی تکي তার থেকে বর্ণনা করেছেন তাহলে গেল যে তার একটা বিচ্ছিন্নতা এটা কিন্তু পূর্ণ হয়ে গেল অর্থাৎ এই আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল যে মধ্যকানে সাহাবি কে ছিলেন আল্লাহ নবী থেকে তারকবিন সাহাব শুনেন নাই তাহলে কে শুনেছেন আবু মুসা আশ আরি রাজি আল্লাহ তালা তাহলে আমাদের সমস্যা দূর হয়ে গেল আর হাদিসটি সহি বলে প্রমাণিত হলো তাহলে এই চার শ্রেণীর মানুষের প্রতি জুমা ফরজ না জামাতে গিয়ে আদায় করা এটা আমরা জানতে পারলাম তবে আবার পড়ার প্রয়োজন নেই আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বলেছেন যে মুসাফিরের প্রতিমা ওরজ নয় বরং সে যদি এজন্যফির যদি মুসাফির সফর অবস্থায় সালাতে জুমা যেখানে তিনি অবস্থান করবে আর সেখানে যদি কোনো মসজিদে জুমার নামাজ আদায় হয় আর সেখানে গিয়ে তিনি আদায় করেন তাহলে তার তো জমা সালাত হয়ে যাবে তাকে জোহর আদা করতে হবে না তবে যদি এক্ষেত্রে তিনি জুমার সাল আদায় করতে না পড়েন চলো অবস্থায় জার্নি আছেন বা কোন সমস্যা আছে তাহলে তিনি জোহর দুই রাকাত কসর করে পড়বেন এখানে তাকে জুমার সলাতে হাজির হওয়া জরুরি নয় তবে আদায় করে নিলে তার জমা হয়ে যাবে এটা আমরা অন্যান্য অন্য হাদিসের দ্বারা আমরা জানতে পারি يجب على الحديث وعن عبد الله بن مسعود رضي الله تلاله قال كان رسول الله صلى الله عليه وسلم إذا استوى على الممبر استقبل الله بوجوهنا عبد الله بن مسعود رضي الله تلاله هم قال ان الله رنبي عليه الصلاة والسلام جاكون ممبرنا ليجيتين تكون امرا رسول صلى الله عليه وسلم لديك شبه cameras دیکتم اتت اللعنبي عليه الصلاة والسلام ممبره جاكون خدبات تهتين بابوسي جيتين تكون شبه امرا আল্লাহীর দিকে হয়ে আগ্রহ সহকারে বসে যেতাম দ্বারা তিরমিজিজা করেছেন আর ইবনে খোজাইমাতে বারাউবা আজেব থেকে এই হানিসের একটি কি সাক্ষী বা এর মতই আটটি হাদিস বর্ণিত হয়েছে তবে হাদিসটি সহি অন্য বর্ণা দ্বারা এই হাদিসের সম্পর্ক পাওয়া গেল আর এই আমরা বলবো যে হাদিস তাই মসজিদে না বলে না দেখে বরং খতিব সাহেব কি বলছেন তার দিকে একেবারে আগ্রহ সহকারে জানার জন্য বুঝার জন্য আগ্রহ সহকারে শোনা আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য এই ইমাম সাহেব খুদ্া কখন আমরা শুনবো যখন ক্ষুদাটি যুগোপযোগী হবে এবং মানুষের পরিজন সম্পর্কে আলোচনা হবে এবং যেই বিষয়টি তারা বুঝেন এমন ভাষা দিয়ে সেটা বোঝানো হবে আর যদি এমনই হয় যে ভাষা হলো বাংলা আর আলোচনা হচ্ছে আরবি দিয়ে তাহলে তার কিছুই বুঝবেন না এই জন্যে খতিব সাহেবদের দায়িত্ব হবে ক্ষুদা সুন্দর প্রস্তুতি নিয়ে সুন্দর বিষয়ে উপযুক্ত বিষয়ে এবং প্রিয়জন যা তা আলোচনা করবেন تا دیر دیے جارا اے بوجھن روزا جگوپی پروجن قورن اور سنارے خود بہا پو اما وسلم তিনি বলেন আল্লাহ নবীর সঙ্গে জুমাত আমরা উপস্থিত হলাম আল্লাহ নবী ফত্য আল্লাহ আসা আল্লাহ নবী আলিসাল একটা লাঠি আউ কাউসিন অথবা একটা ধনুকের উপরে ভর দিয়ে তিনি দাঁড়ালেন একটা ধনুকের উপরে ভোর দিয়ে তিনি কি করলেন খুদবা দিচ্ছিলেন ছোট্ট একটা বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে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 सकाल सा सतर आया तेईस च कारो इब करना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 তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহরের বিধানের সামনে সে সত্যিকার ভাবে আত্মসমর্পণ করবে ডক্টর মোহাম্মদ মাদানি তোমরা সত্যিকার মুসলিম না হয় আদর্শ মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না মৃত্যুবরণ করো জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা দেখুন আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় পরবর্তী অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ আমরা এসেছি আমাদের অধ্যায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি এর দ্বারা যা আমরা মাসলাম হুকুম আহকাম বিধান জানলাম সেটা আমরা মনে রাখব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা পাব ঈর্ষা আল্লাহ আল্লাহ আমাদের জন্য সুন্নতের আলোকে জীবন গড়ার তোফিক দান করেন আল্লাহ আমিন এবার আমরা সালাদ পর্বের তেরোতম অধ্যায়ে পৌঁছে গিয়েছি আর সেটা হল বাব সীত অবস্থায় যুদ্ধ অবস্থায় কিভাবে সালাদ আদায়ের পদ্ধতি হবে সে বিষয়ে যা হাদিস এসেছে বিধান এসেছে আমরা সেগুলি নিয়ে এখন আলোচনা করব আপনাদের কাছে ইনশা मानुषि जुद्ध अवस्था था पीछने हारिस द्वारा प्रमाणित मैं रखते दुश्मनरा जाते मुसलमान देर प्रति मुजाहिंदर प्रति सैनिक दर प्रति अतर्क हमला तेरे তাদেরকে বিপদে না ফেলে দেয় এলাত্রন পক্ষে যখন যুদ্ধ বিরতি থাকবে কোনো যুদ্ধ নাই কোনো বিগ্রহ নাই বরং তারা তাদের অবস্থানে মুসলমানরা তাদের অবস্থানে এই অবস্থায় যাতে করে তারা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে সালাত আদায়ের কিছু রয়েছে তবে যখন যুদ্ধ চলবে এই অবস্থায় কিন্তু যেভাবে সম্ভব ওইভাবে জামাত করে একাকে দাঁড়িয়ে চলে সোয়ারি অবস্থায় যে অবস্থায় সম্ভব হবে সে অবস্থায় সালাদ আদায় করতে হবে বন্ধুগণ এ আমাদের কাছে প্রমাণিত হয় যে যুদ্ধরত অবস্থায় যদি দাঁড়িয়ে বা বসে জামাত, বা হেঁটে আছেন নিরাপদে আছেন তার অফিসে আছেন এই অবস্থায় তাহলে তাকে সালাদ আদায় করা কতুক জরুরি এটা কি আমাদের বিবেচনা করা উচিত নয় এর দ্বারা আমরা কি বুঝতে পারি না साल कतुपूर्णसन्दे सलादा करते सलाद माप नहीं छाड़ारूज नहीं अवस्थाई जो सलाद आदाय करते हैं निरापद अवस्थाय एर अवस्था टाइम निजेब्धि समाज सबके सलाब्बुद्ध करब सलाएम कर नाम पढ़ार प्रचेष्ट चाल सन्तान देखने ছোট থেকেই প্রশিক্ষণ দিব যাতে করে বড়ো হয়ে এরা সালাত আদা করে এবং সালাত এদের আদত হ্যাবিট হয়ে যায় এবার করে যেন তারা করতে পারে রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি তার থেকে বর্ণনা করেন যিনি আল্লাহর নবীর সঙ্গে জাতুর জাতুর একটা যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধের দিনে আল্লাহর সরাত আদায় করেছেন তার থেকে বর্ণনা করেছেন আসলে তিনি হচ্ছেন তার বাবা খাওয়াত যেটা পরবর্তীতে ইমনাহাজ রহমতুল্লাহ আল্লাহ আমাদেরকে বলে দিবেন। তাহলে সারেহ তার বাবা খাওয়াত থেকে বর্ণনা করেছেন আর খাওয়াত তিনি আল্লাহর নবী আলিসের সঙ্গে রাতুর রেখা এই রাতুর রেখা সেটা হল নাজদের একটা জায়গা যেটা যে যুদ্ধটা হয়েছিল আল্লাহর নবী আলিসে সাহাবা ইকলামদেরকে নিয়ে ভীত অবস্থায় সালাদ আদায় করার পদ্ধতি সেই পদ্ধতি দ্বারা তিনি সালাদ আদায় করেছিলেন কিভাবে আন্না তো সফু দুইটি দল করে দেওয়া যারা মুজাহিদ যুদ্ধ সৈনিক তাদেরকে দুই দলে বিভক্ত করে দেওয়া হলো একটি দল আল্লাহ নবীর সঙ্গে দাঁড়িয়ে গেলেন যারা তার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে এক রাকার সাল আদায় করলেন সুম্মা সাবাতমাল এরপর আল্লাহ নবী দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন ফসেম সুম্মান আর যারা এক রাখা তার রাসুলের সঙ্গে আদায় করলেন এরা নিজেরা নিজেরা আর একটি রাকাত পূর্ণ করে এরা ফিরে চলে গেল আদু এরা ফিরে গিয়ে ওই যে আরেকটি দল দু সামনে দাঁড়িয়েছিল ওদের ওইখানে দাঁড়িয়ে গেল ওজাহাতি তয়েফাতুল ওখরা যারা এর আগে দুশ্মনের সামনে লাইনবদ্ধ হয়ে ওদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়েছিলেন এরা আবার চলে আসলো আল্লাহর নবীর পিছনে তাহলে প্রথম গ্রুপটি এক রাকাত আদাই করে নিজেরা নিজের আটটি আয়াত পূর্ণ করে সালাম ফিরে চলে গেল দুঃখের মোকাবেলা সামনে দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ নবী আলিসের সঙ্গে যারা ইতিপূর্বে মোকাবেলা করতেছিল সামনে ছিল ওরা এসে রাসুলের সঙ্গে দাঁড়িয়ে গেলেন গেলেন্লাহিম রাকাতি বাকিয় এদেরকে নিয়ে আল্লাহ নবী আলিসালাম ওই যে দাঁড়ানো অবস্থায় ছিলেন সাহাবার এসে তার শরিক হয়ে গেলেন এদেরকে নিয়ে আল্লাহ নবী আর এক রাকাত সালাত আদায় করলেন এরপরে আল্লাহ তারা পূর্ণ করলেন আল্লাহ নবী এদের এক রাকাত পূর্ণ করতে যা সময় লাগে বসে তিনি তা সাহদ করলেন এবার যখন তাদেরও আর এক রাকাত হয়ে গেল এবার সবাই তিনি আল্লাহ নবী কি করলেন সালাম ফিরলেন এটা হলো বোখারি মুসলিমের মুসলিমের বর্ণনায় তার বাবা খাওয়াত থেকে বর্ণনা করেছেন তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে ভয়ের অবস্থায় যুদ্ধ চল আছে আছে অবস্থায় সরাতের পদ্ধতির এই इमाम सहेब दाड़ी जब कर दल के एक द्वित रे उठे पीछे मोकबिला करते आसे इमाम द्वित रखा सला दाड़ी लम्बा कर आदा बाकी पुण्य कर इमाम सहेब बसे এরা যেহেতু পিছনের মুক্তাদিরা এক রাকাত হয়েছে তারা উঠে গিয়ে আর একাত পূর্ণ করে বসে যাবেন সবাই মিলে তার সাহুদ শেষ হলে ইমাম সাহেব এবার সালাম ফিরবেন আর সবাই একসঙ্গে সালাম ফিরে নামাজ শেষ করবেন এটা একটা পদ্ধতি ভয়ের অবস্থায় সরাত আদায় করার এছাড়া আরো পদ্ধতি রয়েছে যেটা আমরা সামনের হাদিসে জানতে পারবো আবদুল্লাবিনা উমার থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী আলসালামের সঙ্গে আমরা যুদ্ধে শৈক হয়েছিলাম নাজদের দিকে وقالت لكيه فوازينا العدو امرا دسمون دير مقابل لامانش خمنا سمني هوئي گلم وطاعت دسمون رامنا دير سمني ار امرا تا دير سمني فصففناهم امرا لين بودوهئي گلم فقام رسول الله صلى الله عليه وسلم فصلبنا الله النبي عليه الصلاة والسلام داريه اما دير كيني السلاة عدئي کرلن فقام الطائفة المه اقتدال تارسنگي دارالن واقبل الطائفة النال العدو এবং দুইটি সেজদা করলেন তাহলে রুকু করে সেজদা করে এক রাকাত পড়লেন সারাফু মা কান্তুসালি এরপরে এরা এক রাকাত রাসুলের সঙ্গে আদায় করে এরা চলে গেলো যারা এখনো সালাতে শরী হয়নি তাদের কাছে আর ওরা চলে আসলো রাসুলের পিছনে ফারাকা বি আল্লাহ নবী এক রাকাত আদা করলেন রুকু করলেন এবং দুইটি করলেন। এরপর আল্লাহ নবী সালাম ফিরালেন তাহলে প্রথম গ্রুপকে নিয়ে একরাকাত করলেন দ্বিতীয় গ্রুপকে নিয়ে এক রাকাত করলেন আল্লাহ রাসুলের দুই রাকাত হয়ে গেল আর এই দুই রাকাত হয়ে গেলে আল্লাহ নবী সালাম ফিরাই দিলেন আর যারা দুঃশনদের মোকাবেলা করার জন্য সামনে দাঁড়িয়েছিল আর যারা পিছনে দাঁড়িয়েছিল সবাই কিন্তু এক রাকাত করে এর আগে সালাত পেয়েছে এক রাকাত করে রাসুলের সঙ্গে সালাত আদায় করেছেন রাসুলের দুই হলো তিনি সালাম ফিরাই দিলেন এবার তারা যে এক করে হয়েছে এবার সবাই দাঁড়িয়ে গিয়ে আপন আপন আর পূর্ণ করে তারা সালাদ পূর্ণ করলো সৈনিকদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবেন এক দল মোকাবেলা করার জন্য দাঁড়াবে দল সালাদ আদায় করার জন্য দাঁড়াবে যারা সালাত আদায় করার জন্য দাঁড়াবে এক রাকাত হয়ে গেলে তারা মোকাবেলা করার জন্য দাঁড়াবে তারা আসবে ইমামের পিছনে ইমাম আবার এদেরকে এক রাখাত পড়াবেন দুই রাখাত হয়ে গেলে তিনি সালাম ফিরাই দেবেন এবার ইমাম সাহেব তিনি সজাগ হবেন যিনি সিফা সালার তিনি এবার দুসমুন্দের পর্যবেক্ষণ করবেন কি অবস্থা আর দ্রুত যারা মোকাবিলা করার জন্য যার যার মতো সালাদ শেষ করবে এটা একটা পদ্ধতি এহারিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এহারিস বোখারি মুসলিমের হাদিস শব্দগুলি হলো ইমাম বখারির তাহলে ভীত অবস্থায় সালাত আদায় করারও একটা পদ্ধতি নয় बर एकाधिक पदती रही पदी सलास्था जे जो पदती अवलम्बन कर मुस्लिम सैनिक नेता हबें जिन सिलार हमें जिन काबीला আমরা দুইটি কাতারবদ্ধ হয়ে গেলাম একটি লাইন রাসুলের পিছনে কেবলা আর দুশনরা আমাদের এবং কেবলার মাঝে আমরা এরপরে আল্লাহ নবী আসালাম চলে গেলেন আর দলটা তার সাথে ছিলেন সেই গ্রুপটা তার সঙ্গে তখন তার সঙ্গে যে লাইনটি ছিল তারা দাঁড়িয়ে গেল তারা পিছনে চলে আসলো আর পিছনেরটা সামনে এর বাকি অংশ আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা পূর্ণ করার চেষ্টা পাবো আপাতত আমরা এখানে শেষ করি বিদায়ের আগে আমাদেরকে তফিক দান করুন সুন্দর জীবন গড়ার জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ सकाल सा ज्ञान महान तलायन बान्ल